তারপর দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হয় পুঁজিবাদ আর গণতন্ত্রের দিন বুকে গণতন্ত্র পিঠে গণতন্ত্র নূর হোসেনেরা হয় রাজপথে লাশ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 এই গণতন্ত্রের সঠিক চর্চা হয় পশ্চিমা বিশ্বের কিছু বড় দেশে হবে না তা আমাদের অশিক্ষা অনাচার দারিদ্র দুর্নীতি ভরা পরিবেশে এই গণতন্ত্রের সংস্কার দরকার হবে আমাদের কেন লুফে নেব আর পশ্চিমাদের দেয়া পচামাল যত আমরাই জনতার অধিকার রক্ষার নতুন ইশতেহার নিতে পারি গড়ে এই গণতন্ত্রই পৃথিবীর শেষ নয় এই দিন নয় আরো আছে পডে গণতন্ত্রের আজ তন্ত্রটা শুধু আছে শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহমন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্র মিছে মহামন্ত্র শোষণের যন্ত্র পশ্চিমাদের এই গণতন্ত্রে ব্যক্তিগণনা হয় ব্যক্তিত্বের কভু হয় না ওজন প্রার্থীর তালিকায় সকলেই ঠাই পায় মন্দ আমন্দের নেই বিভাজন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 আধার কালো আসছে ষোলো কোটি জনতার ন্যায়ের অঙ্গীকার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে নতুন ইশতেহার নতুন ইশতেহার নতুন ইশতেহার আসছে নতুন ইশেহার নতুন নতুন আসছে